created with free version for non commercial use হচ্ছে কুল্লুন একচু এসে জীবন বিধান লায়া সেটা বিভাজন যোগ্য নয় সেটাকে বিভক্ত করবেন তার কিছু মানবেন কিছু মানবেন না পার্সোনাল لا মানি ক্ষেত্রে মানি রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি অর্থনীতিতে মানি এটা চলবে না সর্বস্তরে ইসলাম পালন করতে হবে এই হচ্ছে دین ইসলাম কালা তালা না হইলে कठोर शांति रही इंटन मान लान ला दुनिया शाम मुस्लिम दर ओपर एन जख पश्चिम आईन मानव रचित आईन दिए देश परिचालना शुरू कर दंड विधान के सर दिए মুসলিম জীবন থেকে বা মুসলিমদের বিচার বিভাগ থেকে আল্লাহরুল ইসলামে পুরোপুরি প্রবেশ করা নির্দেশ দিয়েছেন কালা তালা মহান করেছেন তোমরা ইসলামে প্রবেশ করো আজকের মুসলিমরা ইসলামে পুরোপুরি যেহেতু নেই যার ফলে আজাব শাস্তি আমি এর একটা উদাহরণ দি যে আপনি যদি বাসে সফর করেন বাসে যাচ্ছেন যাচ্ছেন আপনার নিজের কারে আর ভদ্রলোক জানাটা খুলে দিয়েছেন হাওয়া খাবো হাতটাকে লম্বা করে দিয়েছেন হ্যাঁ বড়িটা তো আপনার সিটে বাসের ভিতরে আর হাতটাকে লোক লম্বা করে দিয়ে একটু হাওয়া টাওয়া খায় গ্লাস ফুলে আর এইভাবে চলছেন আর পাশাপাশি সামনের দিক থেকে গাড়ি আসছে তুই হাতটার দশা কি হবে ইসলামে পুরো ভাবে তোমরা প্রবেশ করো মানে পূর্ণাঙ্গ মুসলিম হও ব্যক্তি জীবনে মুসলিম তোমার স্ত্রী ছেলে মেয়ে তারাও ইসলাম পালন করে সমাজও মুসলিম হ্যাঁ তোমার অর্থনীতি রুজি রোজগার ও মুসলিম আর খরচ করার ক্ষেত্রে যখন অর্থ উপার্জন করার পরে ব্যয় করেছে সেখানে ইসলামিক তরিকাতে খরচ করো ইসলামিক জায়গায় হারাম জায়গায় খরচ করিও না রাষ্ট্রনীতি তো মুসলিম উদ্ঘল কাফ। এটা হচ্ছে উদ্ঘল ফার অর্থ এবাদত বন্দীকের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আখলা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে উদ্ঘল ফিসম কফ তোমার আকিদাটা যেন ইসলামী আকিদা হয় তোমার এবাদতটা যেন রসুল্লাহামের ইবাদতের মতো হয় আর তোমার আদান প্রদান হ্যাঁ আখলাক আচরণ মামালাত সেটাও যেন ইসলামিক হয় এটা হচ্ছে উৎফুল আর তোমরা তাহলে বোঝা গেল যে আল্লাহের দিনের হ্যাঁ বাস্তবায়ন যদি না করা হয় মানবরচিত বিধানের যদি বাস্তবায়ন হয় মানবরচিত বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন জীবনের যে কোন স্তর তাহলে शयतानत्म कारण शयम प्रकाश्य शत्र्लामीन जो शास्त्र कथा एक दिन इसलमेर किनब ना पांचा नामजा पढ़ी कड़ दिन रोजा रखते शीतकाले रोजा टाइम रेखें কিন্তু গেই গরমের দিনে পারি না জাকাত কিছু দি কিছু দি না বুঝলেন না কিছুটা পর্দা করি কিছুটা পর্দা করি না মাথাটা ঢেকে ছাথার পর্দা করি চেহারা পর্দা করি এই এই এইরকম যে কোনো ক্ষেত্রে ব্যক্তি জীবনে সালাম পালন করি আর এ বাদত বন্দীর ক্ষেত্রে করি আমাদের অনেক পরিবার এইরকম আছে যে নামাজ সহি নামাজ পড়ে কিন্তু বিবাহ সারিতে ওই বিদাৎগুলি করে যে বিদাত গুলি বিদাতীদের বিবাহ হয়ে থাকে ওরাও বউকে বসায় ওরাও কালেকশন করে বউ দেখিয়ে দেখিয়ে ওরাও নাম নোট করে কে কত টাকা দিল আর ওরাও তারপরে ওই তুবড়ো খাওয়ায় তখন মুখ উঠিয়ে খাওয়ায় যুবক যুবতীদেরকে যুবতী যুবকদেরকে খালাত বোন এসে ওই যে ছেলে বিয়ে করবে বউ আর ওকে খাওয়াচ্ছে মুখে উঠিয়ে তুবড়া বুঝেন না বুঝেন না তুবড়া হলুদ মাখানো আরে হলুদ মাখাবে সবাই হলুদ মাখাবে আর আমি তোমার বোন বড়ো বোন মামা তো বোন খালাত হলুদ হলুদ শুধুই আপনি এবার নামাজের ক্ষেত্রে আর বিবাহ ক্ষেত্রে আমি সহিমাজ পড়ি রসুল নামাজ পড়ি আর ওই দিকে যৌতুক ছাড়া বিয়ে করবেন না বা যৌতুক ছাড়া ছেলের বিয়ে দিবেন না আর মেয়ের বিয়ে দিতে ভালো কাস্টমার খুঁজতে গিয়ে বিনা পয়সা পাচ্ছেন না গরিবকে তো মেয়ে দিবেন না হ্যাঁ দিনদার ধার্মিক না হয় কাজ কোথায় ইসলাম পালন করলেন আপনি কিছু না পালন করলেন আজ আল শুনেন আর আজকাল এই যে পারিবারিক সমস্যাগুলি হচ্ছে দশ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিল কয়েক মাস পরে মেয়ে আত্মহত্যা করল না আয়াত শোনেন আল্লাহ রবিন বলছেন আফাতু মে বা ফোরবে বা তাহলে কি তোমরা আল কিতাবের অর্থাৎ ওহির কোরআন বা হাদিসের কিছু কথা তোমরা বিশ্বাস করবে মানবে फुरुा बी फरोज अथा हराम कर हरामुष अबाध मिलाम हराम विवाह अनुष्ठान नारी पुरुष एका हो जावा আর পর্দার না রাখা ভিডিও ক্যামেরা করা আর কোন ক্ষেত্রে তোমরা কি করবে স্বীকার করবে মানবে না এইরকমই রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যক্তি জীবনে নামাজ পড়তে কোথাও নিষেধ নাই মুসলিম দেশে কিন্তু আপনি বিচার করবেন আর দশটা ব্যাথ লাগিয়ে দেখেন সামাজিক বিচার করতে গিয়ে পঁচিশটা জুতা লাগিয়ে দেখেন আর তারপরে যদি ওই ছেলে যে জুতা খেয়েছে যদি পুলিশ করে খবর আছে এ মোল্লা মলবীদের খবর আছে হ্যাঁ সমাজপতিদের খবর আছে জানেন নাই সব আল্লাহ পাক বলছেন যে ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না রাষ্ট্রনীতিতে মানবে না অর্থনীতি নীতিতে মানবে না ক্রিয়েটেড উইথ ফ্রি ভার্জেন কমার্শিয়াল নিউজ